মানবতার সমাধান <mimic> আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরকুলিল্লাহ ও নসল্লা রসুলহিল করিম ওল ওন ওসমিমি বাংলার দূরের কাছে সম্মানিত সদী দর্শক আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয় হল ইসলামে মানবাধিকার বনাম পাশ্চাত্য সভ্যতা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যদি ইসলামকে না বুঝি তাহলে হয়তোবা আমরা অন্যের মুখরোচক কথায় বিভ্রান্ত হয়ে যেতে পারি আল্লাহ না করুন ইসলাম কি মানবতার শিক্ষা দিয়েছে ইসলামে কি মানবাধিকার নিশ্চিত করেছে ইসলামে কি সকলের অধিকার নিশ্চিত করেছে না ইসলাম কাউকে অধিকার বঞ্চিত করেছে এ বিষয়টি জানা প্রয়োজন পাশ্চাত্য সভ্যতায় মানবাধিকার বা হিউম্যান রাইটস যে বক্তব্য বক্তব্যের সাথে বাস্তবতার কতখানি মিল রয়েছে আদৌ কি মানবাধিকার রক্ষিত হচ্ছে না লঙ্ঘিত হচ্ছে বিষয়গুলি জানা একান্ত প্রয়োজন এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যে সকল বিজ্ঞ আলোচকগণ যোগ দিয়েছেন আমাদের দাওয়াতে সাড়া দিয়ে তারা উপস্থিত হয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই প্রথমে আমার ডান দিকে অবীষ্ট আছেন বিশিষ্ট আওয়ালুদ্দিন ইসলামী চিন্তাবিদ শেখ শহীদুল্লাহ খান মাদানী আসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাত এবং আমার বামে অবস্থা আছেন বিশিষ্ট আওয়ালুদ্দিন শেখ মুজাফর বিন মহিন এবং আমার সর্বভামী বিশিষ্ট আলমদিন ইসলামী চিন্তাভিন মুফতিব্রাহিম সম্মানিত সুযোগ পরিচিত হয়ে নিলাম অতিথিদের সাথে আর উপস্থাপনায় রয়েছি আমি হারুন হাসিন বলছিলাম ইসলামে মানবাধিকার তাহলে আগেই আমাদেরকে বুঝতে ইসলাম কি চলুন এ বিষয়ে আমরা আলোচনার শুনি প্রথমেই আলোচনার জন্য আহ্বান জানাব আমাদের আজকের অতিথি শেখ শহীদুল্লাহ আলহামদুলিল্লাহ ও সালাম আলা আবদুল্লাহ ও রসুলহিনবী মোহাম্মদ আল আলি ও সাহবাইনব ধন্যবাদ মহতনাম উপস্থাপককে আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আসার জন্য আসলে বর্তমান বিশ্বে আমরা বিভিন্ন মুখে বিভিন্ন স্লোগান শুনি মানুষ মৌখিকভাবে অনেক কিছুই দাবি করতে পারে কিন্তু বাস্তবে তার প্রয়োগ এবং যথাযথ সেটি উপযুক্ত কী না এটি কিন্তু আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীর বুকে বহু মতাদর্শ মতবাদ ধর্ম এর আবিষ্কার হয়েছে বিদায় নিয়েছে এখনও অনেক রয়েছে তাদের অনেক কিছুই বক্তব্য আমরা শুনি কিন্তু পৃথিবীর শুরু থেকে বা বিশেষ করে মানব জাতির শুরু থেকে এ পর্যন্ত এমন একটি জীবন বিধান বা এমন একটি ধর্ম আল্লাহ সুহানা হাত আলা মানব কল্যাণের জন্যে বা মানব জাতির সার্বিক বিষয়গুলি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য যে দিয়েছে যে অধিকার সেটা নিশ্চিত করা যে প্রকৃত যে অধিকার সেই অধিকার নিশ্চিত করার জন্য যে জীবন বিধান দিয়েছেন আল্লা সুলানবাদ তারা এটার নামই হচ্ছে ইসলাম যে ইসলাম মানুষের অধিকার নিশ্চিতকরণের জন্য শুধু বক্তব্য নয় বরং এটি বাস্তব যার কারণে আজকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মতবাদে বিশ্বাসীরা স্বীয় মতবাদকে বর্জন করে ইসলামের দিকে তারা ভাবিত হচ্ছে এটি একটি সবচেয়ে বড় প্রমাণ যে আসলেই বাস্তব ধর্ম হলো বাস্তব অধিকার দিয়েছে মানুষের সেটি যেই স্তরের হোক নারী হোক পুরুষ হোক শিশু হোক সকলের সুষ্ঠু অধিকার ন্যায্য অধিকার যে দিয়েছে সেটার নামই হচ্ছে ইসলাম আর মানুষের স্বভাবগত যে চাহিদা প্রকৃতপক্ষে ইসলামের বিষয়টা সেটাই জন্য আল্লা রাসুলসলাল্লাহ আলি ওসাল্লামও তিনি সুন্দরভাবে বলছেন এক হাদিসে যেটি সহিউল বুখারের হাদিস তিনি বলেন ইসলামী মানে জন্মগতভাবে এটাই হলো তার জন্য উপযোগী পরবর্তীতে তার বাবা মা হয়তো ইহুদি বানায় ফেলে অথবা খ্রিস্টান বানায় ফেলে অথবা অগ্নিপুজক বানায় ফেলে কিন্তু মানুষের স্বভাবটাই যে চিন্তা চেতনা বা যেই ধর্মটাকে চায় সেটার নামে হলো ইসলাম ইসলাম যে ফেতরতি ধর্ম এবু আলোকপাত করে জি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লাহ আবাদ যে ইসলাম এটি কোনো মুসলিম ধর্মের নাম নয় ইসলাম নাম হলো সমগ্র মানব জাতির সর্বকালের সকল মানবজাতির জাতির প্রদত্ত মানব জাতির যিনি স্রষ্টার রূপকার অস্তিত্ব দানকারী এই পৃথিবীতে যিনি পাঠিয়েছেন সেই মহান রব্বুল আলমিন তিনি মানুষের স্রষ্টা তিনি মানুষের জন্য সর্বকালের জন্য যে দিন মনোনীত করেছেন শুধু মানবজাতির জন্য নয় জিন জাতির জন্য তার সামনেই ইসলাম কবুল করে আছে আত্মসমর্পণ করে আছে আসমান জমিনের কুলমাত ইচ্ছায় অনিচ্ছায় এটা তো আপনার এই কথায় যাচ্ছে যে পৃথিবীতে যত সৃষ্টি আছে সবাই মুসলিমে এমন কোন জিনিস নেই যে জিনিস রব আলিনের একত্রবাদ এবং তিনি যে লাখ তিনি যে একক অদ্ভিতীয় সর্বময় ক্ষমতার কর্তৃত্বের অধিকারী এই ঘোষণা সবাই দিচ্ছে নাম হলো ইসলাম এবং আলিয়ম দিন ইসলামা দিনা বিদায় আল্লাহ আয়াতিল করে দিলেন যে ওরিতুল ইসলামা দিনা তোমাদের জন্য তোমাদের জীবন মরণ বিধান আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লাহ আবাদ আল্লাহ রবাহ আলমিন পুরো মানব মন্ডলীকেই ইসলামের উপরে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন ফিতর আল্লাহ রব আলমিনের যে ফেতরাত সেই ফেতরাতের উপরে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন রসর সাল্লাহ সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে আই ফেতরাত ইসলাম হ্যাঁ ইসলামী ফেতরাতের উপরে যেহেতু মানব মণ্ডলীর একটা নীতি মেনে চলবে পৃথিবীতে এটা আল্লাহর নির্দেশ হ্যাঁ এই জন্য যখন রুহে জগতে আমরা ছিলাম তখন আল্লাহ রাবুল আলম যে আমাদের কাছে ওয়াদা নিয়েছেন সেটা হলো আলাস্তুবি হা আপনি আমাদের আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইসলামের উপরে পাশাপাশি আমরা আল্লাহ রাবুল আলমের কাছে স্বীকৃতি দিয়ে আসছি এই জন্যই মানুষ মাত্রই ফেতরাতের দিক থেকে ইসলামের উপরে আর একটা সৃষ্টিগত ধর্ম বিষয়টা হলো এই যে যারা আজকে ইসলামকে একক দিন হিসাবে একমাত্র অনুসরণের দিন হিসাবে মানতে চায় না তারাও কিন্তু জন্ম নিয়েছেন ইসলামের উপরেই শেখ যেটা বললেন অতঃপর তার পরিবেশ তার পিতা মাতা তার পরিবার তাকে হয় ইহুদি বানিয়েছে নাহলে অগ্নিপুজ বা যে ধর্মের প্রতিষ্ঠিত তারা এই ধর্ম ধর্মহীন আরেকটা বিষয় প্রমাণিত হয় এখানে যে আল্লাহ রাবুল্লাহ আলমিন যে ইসলামকে দিন হিসাবে মনোনীত করার পাশাপাশি পৃথিবীতে যে আরো দিন থাকবে এটাও আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন ইসলাম ব্যতীত কোনো ব্যক্তি যদি অন্য কোনো দিনকে তালাশ করে তাহলে তার পক্ষতে সেটা গ্রহণ করা হবে না তাহলে বোঝা যাচ্ছে যে ইসলাম ছাড়াও আরো যে অনেকগুলো দিন ধর্ম দর্শন মতবাদ থিউরি থাকবে কিন্তু এর মধ্যে আমরা পাইতামী মানুষের জন্য আল্লাহ সাল্লামকে দিনে হক এবং হেদায় দ্বারা পাঠানোর মৌলিক উদ্দেশ্য ছিল একটা তার মধ্যে না কামনা করে মানুষ মানুষ তার দেহ তার মন যা চায় ইসলাম তার সমস্ত চাহিদা পবিত্রতম বিধান দিয়ে পূরণ করে দিয়েছে যেমন মানুষ স্বভাবতই খেতে চায় সে পান করতে চায় ইসলাম বলেছে স্বভাবতই মানুষ পুরুষ হোক নারী হোক জীবন সঙ্গী জীবন সঙ্গী নিচ্ছে একটা ছোট্ট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো ইনশাল মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেন্ট মডার্ন বুক এভার समाधान सुन शुम नीश मानवतार महान सम्पद देखुर मदानी आसन कुरान दिए जीवन गोडी सकाल छटादेश बर्णित रसुल्लाह सलम विपद नेमे आसार कारण तुम क्यों जान मृत्यु कमना ना कर সে যদি তা করতেই চায় তবে যেন বলে হে আল্লাহ আমাকে জীবিত রাখুন যে পর্যন্ত জীবন আমার পক্ষে কল্যাণকর হয় এবং আমাকে মৃত্যু দান করুন যখন মৃত্যু আমার পক্ষে কল্যাণকর হয় সহি বোহারই সপ্তম খণ্ড অসুস্থতা অধ্যায় হাদিস সংখ্যা পাঁচ হাদিস ঠিক একই ভাবে জাকাত মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে সম্মানিত প্রতি দর্শক বিরতির পর আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি এই আলোচনায় যেখানে আলোচনা হচ্ছে ইসলাম কি আসলে ইসলাম কি মানবতার সকল দিক মানবাধিকারের সকল দিক নিশ্চিত করেছে নাকি কোথাও কোনো প্রকার শূন্যতা রেখেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এটি বিজ্ঞ আলোচকদের আলোচনার মধ্য দিয়ে আমরা এটা স্পষ্ট করে তুলে ধরতে চেষ্টা করব ইনশাআল্লাহ শুধু দর্শক যেটা বলছিলেন মুফতি ফাদি যে ইসলাম যে সহজাত ধর্ম মানুষের সহজাত সকল প্রকৃতির মানবিক সকল স্বভাবকে লাভবায়ক জানিয়েছে সাহাগত জানিয়েছে যে তোমার এটাকে সাপোর্ট করি খাও পান করো পৃথিবীতে একদম লোক আছে শুধু নিরামিষ খায় মানুষ কি শুধু কেবল ঘাস পানি শাকসবজি থাবা দিয়ে শিকার করে না হালাল পশু পবিত্র পশু তোমাদের জন্য হালাল তোমরা খাও নিরামিষও খাও এবং আমিষও খাও দুটারই আছে দুটাই তোমার জন্য বৈধ আচ্ছা আরেকদম আছে তারা সাপ বিচ্ছু অসুস্থ দুর্বল হয়ে পড়েছে ডাক্তারের কাছে গেল ডাক্তার বলছে আপনি কবুতরের বাচ্চা বাচ্চা খাই আমার শরীরের প্রয়োজন কারণ কি যে জিনিসটা খায় ওটা থেকে মানুষের পুষ্টি সাধিত হয় এখন আল্লাহ রুবুল এমন কিছু প্রাণীকে হারাম করেছেন যে প্রাণীটা খেলে সাপ হংসরা এবং পশুত্বের দিকে বলা হচ্ছে ইসলাম দিনুল ফেতরা আরেকটা উদাহরণ নিয়ে আসে যেমন পৃথিবীতে একদল মানুষ আছে তারা বিয়ে করবে না গির্জা গির্জা থাকবে তারা সন্ন্যাসী সংসার বৈরাগী ইসলাম বলেছেন না তোমার নারী পুরুষের প্রতিষণ আছে ইসলাম সার এই বৈশিষ্ট্যকে স্বাগত জানিয়েছে যাও তোমরা বিয়ের বন্ধনে তোমাদের নারীকে পুরুষের পোশাক পোশাক বানিয়ে দিয়েছে যোগ করলে ভালো হয় আল্লাহ রব আল যখন আদম আলা সৃষ্টি করলেন তারপরে তার থেকে হাওয়া আলাহিস করছেন এই জন্য এখানে আল্লাহ রাজনীতি রবাহ আলমিন যাকে যার থেকে সৃষ্টি করেছেন প্রশান্তি কিন্তু তার কাছে গিয়ে পাবে তার কারণে দেখা যাচ্ছে যারা অবৈধ সম্পর্ক করে তাদের মধ্যে কোনো প্রশান্তি থাকে না তোমাদের এখন আজকে আমি হয়তো ভোগবাদী হয়ে ভোগ বিলাস করলাম কালকে যখন আমি সমস্যায় পড়বো চুক্তি নাই কারণ মানে শান্তির ধর্ম হতে পারে না কল্যাণকার ধর্ম হতে পারে না আসলে ইসলাম এটা এমন একটা জীবন ব্যবস্থা মানুষের জীবনের কল্যাণ অকল্যাণ সম্পর্কে যিনি জানেন তিনি যদি এমন একটা ব্যবস্থা দেন তাহলে সেটাই উপযুক্ত হতে পারে আর যিনি মানুষের কল্যাণ অকল্যাণ সম্পর্কে সার্বিকভাবে জানেন না তিনি যদি কিছু তৈরি করে নিয়ে আসেন তাহলে দেখবেন যে এটা এক সময় হয়তো একদিকে কিছু কাজে আসতেছে আর একদিকে যে বিপদে ফেলতেছে তো আল্লা সুবাহ তিনি গোটা মানব জাতির সার্বিক বিষয় সম্পর্কে একক সত্তা তিনি মানব জাতির সবকিছু সম্পর্কে জানেন তার পক্ষ থেকে যে বিধিবিধান বিধান বা যেই ধর্ম বা যেই দিন আসবে সেটাই তো মানুষের জন্য পারফেক্ট অবশ্যই এখানে আরেকটা দিক দেখুন আজকে বিভিন্ন মতাদর্শ তৈরি হচ্ছে বিভিন্ন দর্শনিকরা তাদের দর্শন অনুযায়ী এই সমস্ত তৈরি করতেছেন এটা মানুষ হিসাবে তার যতটুকু ক্ষুদ্র চিন্তা করার সেই আলোকে করছেন যার কারণে নিজেই যতটুকু বুঝতেছে নিজের চিন্তা অনুযায়ী লাভ লসের চিন্তা তার ভিতরে সীমাবদ্ধ রেখেই একটা সীমাবদ্ধ কিন্তু ইসলামের বিষয়টা এমন যেটা আল্লাহ নির্ধারণ করেছেন। শুধু আল্লাহ সুবাহ জানেন সবকিছু এই অনুযায়ী নির্ধারণ করেই শেষ করেননি বরং আল্লাহ যুগে যুগে মানুষের মধ্য থেকে মধ্যে নির্বাচন করেছেন যাতে এদের মধ্যে আরো কি সমস্যা আসতে পারে কি সমাধানের প্রয়োজন হতে পারে সেই নবিরাসুলের মাধ্যমে সেই তথ্য আল্লাহ সুবাহর কাছে পৌঁছে সেটার আলোকে আল্লাহ রাবুল্লাহ আলমিন এটার পরিপূর্ণতা দিয়েছেন এই জন্যই নবী মোহাম্মদ সাল্লাইকেও জীবনের শেষ পর্যায়ের দিকে তিনি ছাড়া কোনো সত্য মাহবুদ সত্য প্রভু বলতে আমাদের কেউ নেই তিনি রব আল নাস। এক আল্লাহর আবাদতের শিক্ষা দেয় জি অন্য কারো কাছে নয় আজকে দেখুন পৃথিবীতে যত মতাদর্শ রয়েছে সেগুলি মানুষ হয়েও তার নিম্ন স্তরের কাছে গিয়ে নিজেকে ধর্ণা দিচ্ছে ধর্ণ দেয় তো সে একটা বড় জিনিস কাজ করে এটা হলো মানুষ যে প্রকৃতপাকে দুর্বল মানুষ যে অসহায় যখন সে বেকায়দায় পড়ে যায় তার অসহায়ত্ব তাকে এমনভাবে বেপরোয়া করে ফেলে যে সে উর্ধ্বতন কারো কাছে যাচ্ছে না অধস্তন কারো কাছে যাচ্ছে যে কল্যাণ করতে পারবে তার কাছে যাচ্ছে না অকল্যাণ করতে পারবে তার কাছে যাচ্ছে কৃষি আমি মানব জাতিকে সম্মানিত করেছি তো সেই সম্মানের মৌলিক পয়েন্ট যে গেট দিয়ে ঢুকবো তাকে ঢুকাবো মর্যাদার বিশ্বে সেই গেটটা হবে উভিয়ে এক আল্লাহ দাসত্ব করবে আর কারো দাসত্ব করবে না সাহাবে সাম্রাজ্য পড়স সাম্রাজ্যের কাছে যখন যেতেন তারা জিজ্ঞাসা করত কি মিশন নিয়ে এসতো বলতেন যে ইলা হয়ে মানুষের এবাদ যে হয়ে মানুষের গোলামি থেকে মানুষের জা থেকে উদ্ধার করে একমাত্র তার যিনি রব রা তার দাসত্ব তার গোলামির দিকে নিয়ে যাব। তিনি হবেন প্রভু আর আমরা সবাই সমান একটা জিনিস হলো বলেন আজকেও ইসলাম যে সাম্যের ভিত্তি রচনা করে দিয়েছে শুরু থেকেই এটা কিন্তু আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি আজও যে বর্ণ বৈষম্য আছে মুখে বলছে মানবাধিকার কিন্তু ইসলাম কিন্তু বাস্তবে দেখিয়ে দিয়েছে বিশেষ করে নবী মোহাম্মদ সাল আলী শেষ নবী হিসাবে আমাদের কাছে যে কথা উপস্থাপন করেছেন তখন বিলাল রাজা আল্লাহ অনেক কাবা ঘরের উপরে উঠিয়ে দিলেন তখন এক মানুষ এই যে বর্ণ বৈষম্য বা তাদের মধ্যে জাতিগত বেভেদ যে ছিল তখন আত্মাবিন আসিদ যে কথাটা বললেন মা ওয়াদা কি এই জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করছি আর আবু সুফেন আর একটা কথা বললেন যে আমি আর কিছু বলবো না কারণ আসমানের রব জানিয়ে কিন্তু এটা তো জেনেই ফেললেন রবি মোহাম্মদ সাল আলাইসাল্লাম কথা জানার পরে তিনি যে ভাষণ দিলেন তিনি বললেন হে মানব মন্ডলী তোমাদের পিতা একজন তোমাদের রব একজন পিতা একজন সুতরাং আরবের উপরে অনারবের এবং সাদার উপরে কালন কাদের উপরে সাদার কোন রকমের ক্ষেত্রে স্পষ্ট কে কোন দেশি আর কে কোন মানে অবস্থায় আছে সেটা দেখার বিষয় নাই একটাই হলো যদি তাকুয়া অবলম্বন করে আর এখানেই আমরা পাই ইসলামকে ইসলাম মানে হলো সমর্পণ করান যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে একমাত্র আত্মসমর্পণ করে আল্লাহর কাছে এই ব্যক্তির সাথে আর অন্য কোনো ব্যক্তির পারস্পরিক কোনো বিভেদ বা বৈষম্য থাকে ধন্যবাদ আপনাকে সম্মানিত সত্যর্শক আমরা জানতে পারলাম ইসলাম কি ইসলাম আল্লাহ প্রদ জীবন বিধান আর ইসলাম যে এটি নেচারাল ইসলাম যে একটা ফেতরতি ধর্ম যার ভিতরে সকল দিক অভিভাগের সমাধান রয়েছে আর ইসলামই কেবল পারে সত্যিকার মানবাধিকার প্রতিষ্ঠা করতে আসুন ইসলামকে বুঝি এবং অন্যান্য যত মতবাদগুলি আছে সেগুলির সাথে ইসলামকে নিয়ে আমরা গর্ব করি তবে ইসলামের স্বকীয়তা প্রমাণিত হবে আল্লাহ রবুল্লা আলেম আমাদের সকলকে দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত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 ড আব্দুল্লাহ জাহাঙ্গীর বিন ইউসুফ শেখ শাহিদুল্লাহ খান মাদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম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 জয়েন্ট ডাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে ন বাংলাদেশে পিস টিভি বাংলা হে